বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাতিল বাংলার সম্মানিত সুদী ও দর্শকবৃন্দ আপনাদের প্রিয় অনুষ্ঠান দর্শ হাদিসের ভুবনে আপনাদের প্রতি রইল আন্তরিক স্বাগত আমরা আমাদের নির্ধারিত দর্শে নির্ধারিত গ্রন্থের তেইশতম হাদিসের পরপর তিনটি পর্ব আমরা সমাপ্ত করেছি প্রথম পর্ব ছিল পবিত্রতা ইমানের অর্ধেক আর দ্বিতীয় পর্ব ছিল কিছু তসপি ও তাহলিল হ্যামদ ও সেনা ও জিকির এর ফজিলর প্রসঙ্গে তৃতীয় পর্ব ছিল সলাদ সদকা ও সবর প্রসঙ্গে আজকে চতুর্থ পর্ব এ পর্বে প্রিয়নবী সলাল্লা আলী ইসলামের বাণীর যে অংশটি সেটি হচ্ছে বলথবা আপনার বিপক্ষে অতপর সে তাকে বিক্রি করে দেয়া অতপর সে ইহাকে আজাদ করে নেয় অহা অথবা তা ধ্বংস করে দেয় প্রথম অংশটি বল আও হজ্জাত এই অংশটি আমাদের জন্য সহজে বোধগম্য এ অংশের মধ্যে কোরআন যে আপনার পক্ষে সাফাহাত করবে অথবা কোরআন আপনার বিপক্ষেও যেতে পারে এর প্রতি রসুন সাল আলী সাল্লাম আমাদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন শুধু ও দর্শক বৃন্দ কোরআন কি কোরআন আল্লাহর খেলাম আল্লাহর আলমিন কোরআন নাজিল করেছেন যে বুলিলের মাধ্যমে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিউসাল্লামের উপর কোরআন আল্লাহর ওয়াহি আল্লাহ রবুল আয়ালমিন তার প্রিয় হাবিবের উপরে অবতীর্ণ করেছেন তার ভাব ভাষা সবই আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহ রব্বুল আয়ালমিন কোরআন সম্পর্কে বলছেন এটি এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নেই হুদল্লিল মুত্তাকি যারা সংযমশীল যারা তা কোয়াশীল তাদেরকেই এটি পথ দেখায় অন্যত্র আল্লাহ রবুল্লা আন বলছেন এই কোরআন নাজিল করে নাস মানুষের জন্য হেদায়ত স্বরূপ ও বাই ইনাত হুদাউল ফর এবং এটি বাইনাত স্পষ্ট দলিল হেদায়ত এবং এটি হচ্ছে হক ও বাতিলের ভিতরে পার্থক্যকারী গ্রন্থ আল কোরআন ওর আন আল্লাহর কিতাব যে কিতাব সম্পর্কে আল্লাহ বলছেন খালফি যে কোরআনের সামনের দিক থেকে পশ্চাদ দিক থেকে কোনো দিক থেকে বাতিল স্পর্শ করতে পারে না কেন এটা আল্লাহ রবাহিনের পক্ষ থেকে নাজিল কিত এবং আল্লাহ সুবাহ নিজে এ কোরআনের সংরক্ষণের জিম্মাদারি নিয়েছেন আমাদের প্রিয় হাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হতো তখন তিনি কোরআন মুখস্ত করার জন্য খুব তাড়াহুড়া প্রেশান হয়ে যেতেন তাড়াহুড়া করতেন আল্লাহ রবাহিম বললেন তুমি কোরআন মুখস্ত করতে গিয়ে দ্রুত করো না তুমি কোরআনটা মুখস্ত করতে গিয়ে খুব দ্রুত করো না দ্রুত তোমার জিব্বাকে নাড়িও না ইন্না আলিহিনা জামাহু আনা এ কোরআন সংরক্ষণ করা এবং পঠন এর তেলাওয়ারি রাখার দায়িত্ব আমার ইন্না আলাইনা বায়ান আর বর্ননা পেশ করার দায়িত্ব আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নজলনা الذিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন আমি এই কুরআন নাযিল করেছি এবং কুরআনের সংরক্ষণের জিম্মাদার আমার সুতরাং পৃথিবীতে এই কুরআনের মতো অদিত্য গ্রন্থ আর নেই যে কুরআন বস্ত নিঃসকল ইতিহাসের বৃত্তি যে কোরআন সমস্ত বিধিবিধানের বৃত্তি যে কোরআন ইহজীবনের পথ প্রদর্শক পরকালের মুক্তির নিশ্চিত পথ যে কোরআন মানলে আপনার ইহলৌকিক কল্যাণ পারলৌকিক মুক্তি যে কোরআন পড়লে নেকি যে কোরআন শুনলে নেকি যে কোরআনের উপরে আমল করলে নেকি যে কোরআন মুক্তির একমাত্র পথ সুতরাং কোরআন এমন একটি কিতাব যে কিতাব আল্লাহ সু হ্যান হবুমতে আয়লা জাতির কল্যাণের জন্য প্রেরণ করেছেন দুর্ভাগ্য যে কোরআনকে আমরা চিনতে পারিনি কোরআনের সহবত লাভ করতে পারিনি কোরআনের সান্নিধ্যে পুষতে পারিনি কোরআনের হামেল বলতে পারি নাই। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য আল্লাহ রবাহিন বলছেন আকওয়াম কোরআন এমন একটি কিতাব যে কিতাব সবচেয়ে আকওয়াম সবচেয়ে সুদৃঢ় পথের পথ দেখিয়ে থাকে প্রদর্শন করে থাকে কোরআন যারা ধারণ করবে তারা কখনো বিভ্রান্ত হবে না এজন্য আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম তার বিদেহে স্পষ্ট করে বলে গেছেন তারক আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে গেলাম এই দুটি জিনিসকে তোমরা যতক্ষণ পর্যন্ত আঁকড়ে তরবে লেন্লু কখনো তোমরা গুমরা হবে না পথ হবে না তার মধ্যে একটি হচ্ছে কিতাব আল্লাহ আল্লাহর কিতাব মহাগ্রন্থ আল কোরআন আর আরেকটা হচ্ছে রসুল সল্লি ইসালামের সুন্ন অতএব এই মূল ভিত্তি কোরআন ও সন্ন্যায়ের উপরে যারা চলবে তারা কখনো গুমরা হবে না পথ হবে না আর যারা কোরআন থেকে দূরে সরে যাবে তারা কিন্তু পথ প্রষ্ট হবে গমরা হবে শুধুও দর্শকবৃন্দ কোরআনকারী এমন একটি কিতাব যে কিতাব আপনার জন্য সাফায়াত করবে কেয়ামতের দিনে আর আল্লাহ রবুল আলমিন কেয়ামতের দিনে কোরআনকে সয়ামকে কথা বলার সুযোগ দেবেন এরছে বড় বড়ো সৌভাগ্য কার যার পক্ষে কোরআন করবে। আর এরছে চেয়ে দুর্ভাগ্যকার কোরআন যার পক্ষে দাঁড়িয়ে যাবে সুদীব দর্শকৃন্দ প্রিয় নবী সাল আলী সাল্লাম বলেন এ কল কোরআন তোমরা কোরআন পাঠ করো কোরআন তেলাওত করো সে কোরআন সুপারিশখানে হিসাবে কেয়ামতের মধ্যে আসবে সুতরাং এই কোরআন আপনার পক্ষে সাক্ষী হবে যদি আপনি কোরআনের যথাযথ মর্যাদা দিয়ে থাকেন আদায় করে থাকেন আর যদি কোরআনের বিপরীত চলে থাকেন কোরআনের উল্টা চলে থাকেন তাহলে কিন্তু কোরআন আপনার জন্য আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে কোরআনের অনুসরণ না করে তার উল্টা চললে এই কোরআন আপনার বিপক্ষে যখন সাক্ষী হয়ে যাবে তখন আপনার অবস্থা কী হবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ঘরে ঘরে কোরআন আছে মসজিদে মসজিদে কোরআন আছে কিন্তু কোরআনের বাস্তব প্রশিক্ষণ আমাদের ভিতরে নাই। এটাকে একটা তাবিজের মতো আমরা বানিয়ে উপরে খুব সম্মান করে সযত্নে রেখে দিয়েছি সেজন্য তো কোরআন আসে নাই কোরআন এসেছিল শিফা আমাকে মুক্ত করতে আমার যত প্রকার মনের বেদী আছে কুফুরি থেকে সিরকি থেকে মোনাফেকি থেকে কপটতা হতে বখিলি হতে কৃপণতা হতে যত প্রকার মনের বেদি আছে সব বেদি থেকে আমাকে মুক্ত করতে কোরআন আসে এজন্য আল্লাহ রবাহী বলছেন শিফা উল্লিমা সদুর পুরাণ হচ্ছে বক্ষে যত বেদি আছে সব বেদির শিফা সৌরা আল ইসরা এর বিরাশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন কোরআনের মধ্যে আমি নাজিল করেছি শিফা রয়েছে এবং মোমিনদের জন্য রহমত রয়েছে কোরআন শিফা কোরআন রূপ বেদীর মুক্তি আসলে আমরা বাস্তবেই যদি দেখি তাহলে দেখতে পাবো যে কোরআন ই করিম এমনটি কিতাব যে কিতাবটা আপনি পাঠ খুললে আত্মপ্রশান্তি পেয়ে যাচ্ছেন কোরআন এল এর তেলাওয়াত আপনাকে প্রশান্তি দিচ্ছে এবং আপনাকে এমন একটি পথে নিয়ে যাচ্ছে আপনি নিজেই উপলব্ধি করতে পারছেন না রসুল সাল্লাহ ইসলাম একদিন ফজরের সরাত আদায় করলেন আর ফজরের সরাত আদায় করে সালাম ফিরে ডাকলেন কাব কোথায় কাবরজি আল্লাহ ইতস্তত বোধ করলেন তারপর রসুল আসসালামের ডাকে সারা দিয়ে বললেন্লাহ আমি হাজির কাবকে রসুলাম বললেন তুমি কোরআন পড় তখন কাব প্রশ্ন করলেন কোরআন তো আপনার প্রতি নাজিল হয়েছে রসুল আসলাম বললেন তুমি পড়ো সম্মানিত সুদী ও দর্শকবৃন্দ সময় আলো ছোট্ট বিরতির বাকি আলোচনা সমাপ্ত করব ইনশাআল্লাহ ডক্টর জাকির নাইক ইন আটল অফ দেখুন सम्मुख समय बृहस्पतिवार रटादे आठटाए भारत जरा भूले गल्लाहर विधान न पड़े तुले रेखे दिए आन কেমন রক্ষা পাবে তাদের ইমান আমি ইমানের মর্ম দেখুন ইমানের খুঁটি সমূহ কাল রাত সাড়ে নটায় বাংলাদেশে ও রাত নটায় ভারতে বাংলায় কোরআন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 सम्मानित शुदी व दर्शक बृंद बरतर पर पुनर के प्रिय अनुष्ठान दर्से हादी आंतरिक स्वागत বললেন তোমার নাম নিয়ে বলেছেন তোমাকে এর মাধ্যমে কি প্রমাণিত হয় কোরআন এমন একটি কিতাব যে কিতাব মানুষকে কোথায় নিয়ে পৌঁছায় আপকে আল্লাহর কত সান্নিধ্যে পৌঁছায় দিল কোরআন শুধু ও দর্শকবৃন্দ এজন্য যারা কোরআন থেকে বঞ্চিত হবে কোরআনের শিক্ষা থেকে মাহরুম হবে তারা কিন্তু চির চিরমাহরুম চির বঞ্চিত এর চেয়ে হতবাগা দুর্বাগা পোড়া কপালি আর হতে পারে না কিন্তু আজকে দেখা যাচ্ছে যে অন্যান্য ধর্মের মতো মানবরচিত ইসম ও তরিকার মতো আমরাও ধর্মগ্রন্থকে রেখে দিয়েছি সেটা পড়ি না সেটা বুঝি না সেটা শিখি না নিজের সন্তানকে শিখাই না আহ এর আফসুসের কি অবস্থা হতে পারে আজকে আমরা অপমানিত হয়েছি কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে যারা কোরআন ছেড়ে দেবে তারা চিরবঞ্চিত আল্লাহ সুহানোমারের মধ্যে উল্লেখ করেন কোল্ و اهاليهم يوم القيامه بولوا نيشنده খதிகস্থ তারাই যারা খதிகস্থ হলো তাদের জীবন নিয়ে খதிகস্থ হলো যাদের পরিবার নিয়ে কিয়ামতের দিনে অর্থাৎ যাদের পরিবার পরিজন যাদের জীবন কোনোটাই কিয়ামতে তাদেরকে আর কোরআনের কল্যাণ যারা পাবে তারাই সফল কাম হবে আপনার জন্য অথবা আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে আপনি কেয়ামতের মাঠে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবেন অতএব কোরআনের প্রতি যত্নবান হন কোরআনকে শিখুন রসোসাম বলছেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শেখায় কোরআনের তালিম জারি রাখা এটা যে কথো বড় নেয়ামত এটা আমরা আজকে বুঝতেছি না বলেই আজকে কিন্তু আমরা হতাশায় বোজ্যমান হচ্ছে, টাকা পয়সা বাড়ি গাড়ি নারী সবই পাচ্ছি কিন্তু সুখ পাচ্ছি না সুখ পাখি যেন কোথায় অচিন গহিনে চলে গেছে আমরা তাকে ধরতে পারছি পাবো না কেন ফিরে আসি সত্যের পথে ফোরনের পথে নিশ্চয়ই পাব শুধুও অদর্শক বৃন্দ হাদিসের শেষ অংশে বলা হচ্ছে কুল্লুন্ন্যাস ইয়াকু প্রত্যেক মানুষ প্রভাত করে সকাল হয়ে তার রাত্রি ঘুমায় গেল, সকাল উঠল, উঠল্যাফসা সে তার নফসকে বিক্রি করে দিল এর অর্থ কী সকাল হওয়ার সাথে সাথেই মানুষেরা কর্মে কাজে ময়দানে ঝাঁপিয়ে পড়ল এই জাপিয়ে পড়ার মধ্য দিয়ে সে তার নিজেকে জন্য কর্মের মধ্যে বিলীন করে দিল যেন কর্মের মধ্যে হারিয়ে দিল আর এই কর্মে হারিয়ে দেওয়া যদি ভালো হয় তাহলে সেগুলি মানুষকে মুক্ত করে দেবে আর যদি সেগুলি খারাপ হয় ধ্বংসের কাজ হয় তাহলে মানুষকে ধ্বংসের কিনারায় পৌঁছাইয়া দেবে এই যে কর্মব্যস্ত জীবন এটা মানুষের নিত্যদিনের রুটিন তাকে করতেই হবে কিন্তু কর্মব্যস্তার মধ্য দিয়ে আপনাকে এই কথা ভুলে গেলে হবে না যে আপনার জীবনের মালিককে যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জীবন দিয়েছেন যৌবন দিয়েছেন চলার শক্তি দিয়েছেন কথা বলার শক্তি দিয়েছেন মেধা দিয়েছেন বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন জ্ঞান দিয়েছেন সে আল্লাহ রব্বুল আয়ালমিন বলছেন খরিদ্দার তিনি কেনে নেবেন আপনার জীবন আপনার সম্প তিনি দিয়েছেন তিনি নেবেন সেটি জান্নাতের বিনিময় কাজী আপনি এই জগৎ সংসারে যখন নামবেন তখন আপনাকে প্রতিটি পদক্ষেপে খেয়াল করতে হবে যে আপনি তো বিকৃত গুনাম আপনার স্বাধীনতা কোথায় আপনি যে কাজ করবেন এ কর্মের ময়দানে আপনি কোন কাজটা করবেন যে কাজটি যার কাছে বিক্রি করেছেন তার ইচ্ছামত হতে হবে না আপনার ইচ্ছা আপনি তো আপনার নকশাকে বিক্রি করে দিয়েছেন আল্লাহর কাছে অতএব আল্লাহ হরবুলা আলমিনের ইচ্ছা অনুযায়ী আপনার রুটিন করতে হবে আর সেই রুটিনেই আপনার জীবন চালাতে হবে তা না করে যদি আপনি মনে করেন যে পেয়ে গেছি জীবন দুনিয়ার গড্ডালিকায় গা ভাসিয়ে দিয়ে নিজেকে হারিয়ে ফেললাম এবং মত্ত মাতাল হয়ে গেলাম জাগতিক ঐশ্বর্যের কাছে সারেন্ডার করে তাহলে হতে হবে কি আপনাকে ধ্বংস করে দেবে আর ধ্বংস অনিবার্য قرن دنيا رب لالشهي جريب لسي تريدهم شهيس الله رب العالم بلشن زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرف ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب دنيا ربهق بسطور ايش حب لك الله رب العالمين عكر মোহনীয় করে দিয়েছেন এই মোহজালে আপনি আবিষ্টি হয়ে পড়েন বিভ্রান্ত হয়ে যান নাকি আপনার ইমান আপনাকে এ সমস্ত মোহজাল থেকে বাঁচিয়ে রাখে সেটা হবে পরীক্ষা এজন আল্লাহ সুভ্যান হুয়া আহ হায়াতের সাথে মৌতকেও সৃষ্টি করেছেন বলছেন লিয়াবলুয়ুম আইকুম আহসানো আমলা তিনি পরীক্ষা করবেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আমলকারীকে সবচেয়ে ভালো কাজকারীকে এটার পরীক্ষা আল্লাহ সভায় নাহ ও তা আলা করবেন সুতরাং আল্লাহ যেহেতু পরীক্ষা করবেন কাজেই আপনাকে চেষ্টা করতে হবে যে আপনি স্বেচ্ছাচারিতা করবেন না এ জীবন আল্লাহর আমানত আপনার কাছে আল্লাহর দেওয়া জীবন আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর দেওয়া সময় সেটা আল্লাহর পথেই বের করতে হবে এটা যদি না করি তাহলে জগৎ সংসারে আমরা হার মেনে যাবো আর যদি হার মানি ধ্বংস অনিবার্য হয়ে যাবে একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও মিনান নাস মান ইয়াশরি নাফসাহু বিতগাউ মারযাতি আল্লাহ মানুষের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে যারা ইয়াশরি নাফসাহু অর্থাৎ তার জীবনকে বিক্রি করে দেয় যারা বলে আল্লাহ আমাদের দুনিয়াই সব কিছু দাও আমি আল্লাহ তাকে দুনিয়ায় তাকে দিয়ে দিই তাকে আবার দিতেও পারি নাও দিতে পারি কিন্তু কিছু মানুষ আছে যারা বলে রব্বানা আিনা ফিল দুনিয়া হাসানা ওফিল আঃরতে হাসানা যারা বলে হে আল্লাহ হে আমাদের রব তুমি আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দাও আখরাতেও আমাদেরকে কল্যাণ দাও দুনিয়ার কল্যাণ চাই আখরাতের কল্যাণ চাই দুনিয়ার কল্যাণ আখরাতের কল্যাণ এই উভয় জগতের কল্যাণ যারা চাইল তারাই প্রকৃতপক্ষে সফল কাম হলো প্রক্ষান্তরে যারা শুধু দুনিয়া এবং দুনিয়া নিয়ে ব্যস্ত হলো তারা জানে না যে দুনিয়া এত নিষ্ঠুর যে নিষ্ঠুর দুনিয়া যখন আপনার এই লাইসেন্স শেষ হয়ে যাবে এবং মালাকুল মৌত আপনার দরজায় এসে যাবে তখন কিন্তু দুনিয়ার কোনো কিছু আপনাকে আটকে রাখতে পারবে না দুনিয়ার শোক ভোগ বিলাসিতা সব কিছুই ছেড়ে আপনাকে চলে যেতে হবে সব বন্ধন ছেড়ে দিয়ে নিঃস হয় রসুল সাল আলী আসসালাম বলেছেন যখন মানুষ মারা যায় ইনকাতা আনহু আমেলু ইমিনালাস মানুষ যখন মারা যায় তখনই তার আমলের দরজা বন্ধ তার আমলের দরজা বন্ধ তিনটি আমল জারি থাকে তার কবরে পোষতে থাকে তার নেকির দফতরে সংযোজন হইতে থাকে সেটা কি যদি সে নেক সন্তান দেখে যায় সে দোয়া করে যদি সে সৎকায় যাড়িয়া করে যায় তাহলে যতদিন চলতে থাকে ততদিন এর বিনিময়ে সে নেকি পায় যদি সে কোনো এলিম রেখে যায় আর এলিমটা যতদিন চর্চা থাকে মানুষ এর দ্বারা উপকৃত হয় ততদিন সে নেই পাবে এছাড়া কিন্তু আর করণীয় কিছু নাই মরে যাবেন মরে যাওয়ার সময় একটা খাট আপনার সাথে যাবে কিছু লুক আপনার সাথে যাবে আর আপনার জীবনের যা কিছু করেছেন ভালো করেন মন্দ করেন সেটা সাথে যাবে আপনাকে মাটিতে নিয়ে যখন ফেলে আসবে তখন কিন্তু ফিরে আসবে খাট ফিরে আসবে স্বজনেরা কেউ ফেরত যাবে না আপনার সাথে কেউ আপনার সঙ্গী হবে না সব চলে আসবে আপনার সাথে থাকবে আপনার আমল যা জীবনে করেছেন তাই এই জন্য আপনি যদি ভালো করে থাকেন তাহলে সেটা আপনার আপনি যদি মন্দ করে থাকেন তাহলে সেটাও আপনার অথবা আপনাকে সাবধান ও সতর্কতার সাথে এগুতে হবে নচেত ধ্বংস অনিবার্য শুধু ও দর্শকবৃন্দ আমরা যা দেখছি বর্তমান এই যুবত সংসারে যে মানুষ শুধু ত্রাহি ত্রাহি করে ব্যস্ত হচ্ছে তার চাওয়ার এবং চাহিদার শেষ নেই এটা মানুষের স্বভাব প্রসূত বা স্বভাব জাত এটা বৈশিষ্ট্য কিন্তু এর থেকে নিজেকে নিয়ন্ত্রণ করে সবরের মাধ্যমে এগিয়ে যেতে পারলে সফলতা সম্ভব নদুবা এই সম্পদের আদিক কথার লড়াই মানুষকে ধ্বংস করবে যেমন করে আল্লাহ বলছেন আল্লা খাওয়াবেন তোমাদের এই আদিক কথার লড়াই তোমাদেরকে ধ্বংস করল এমনকি তোমার কবর পর্যন্ত বসলে রসুলসলোল্লাহ আলী সাল্লাম বলেছিলেন যে মানুষ মনী আদম তার চাহিদা শেষ হবে না একটা বিরাট মাঠ ভরা যদি স্বর্ণের পাহাড় হয় সে চাইবে আরেকটা হোক তার জন্য তার পেট বরবে না তোরা মাটি ছাড়া তার পেট বরবে না অতএব মানুষকে এই মরণের করে যখন ঢলে পড়বে তখনই শান্ত হবে কাজী রসুলসল্লাহ আলী সালাম বলছে কল ইয়াকু ফেফা প্রত্যেকটি মানুষ সে নিজে তার জীবনকে কর্মের মাধ্যমে হারিয়ে দেয় এটা তাকে হয়তো নাজাতের কাজ করে নাজাতের পথ পরিষ্কার করে অথবা সে তার জন্য ধ্বংস নিয়ে আসে হ্যাঁ আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি ধ্বংসের পথে ধাবিত হবেন না আপনি কল্যাণের পথে ধাবিত হবেন কোনটা করবেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে শুধুই অদর্শকবৃন্দ সময় এলো আমাদেরকে বিদায় নিতে বিদায়ের প্রাকলে স্মরণ করিয়ে দিচ্ছি সাহাবি ইবনে আসেম আল আশাআরি ও রাজিউল্লাহ আনহু কর্তৃক বর্ণিত এ হাদিসের সার সংক্ষেপ এ হাদিস আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে ইমান কথাও কর্মের নাম যা আনুগত্য করলে বাড়বে না পরিমাণি করলে কমে যাবে এ হাদিস আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমলসমূহ ওজন করা হবে কাজেই আপনার আমল বেশি নেখি নিয়ে আপনি যাওয়ার চেষ্টা করুন এ হাদিস আপনাকে শিক্ষা দিচ্ছে পাশত্ত সরাত কায়েম করতে এ হাদিস শিক্ষা দিচ্ছে দান সৎকা ও জাকাত আদায় করতে এ হাদিস শিক্ষা দিচ্ছে সবর এখতিয়ার করতে এ হাদিস শিক্ষা দিচ্ছে জিকির ও আসকারের মধ্যে মুশগুল থাকতে এ হাদিস শিক্ষা দিচ্ছে কোরআনের ধারক বাহকতি এ হাদিস শিক্ষা দিচ্ছে জীবনকে কল্যাণের প্রতি পরিচ্ছন্ন করতে তাই আসুন আমরা এ হাদিসের শিক্ষাকে বাস্তব জীবনে রূপায়ণের চেষ্টা করি আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন ওসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত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 side चलन इसमी देखो इसी नैतिकता देखी बृहस्पतिवार सन्धार साढ़े पांच टेल देसार भारत ठीक है